তাকেই তো বন্ধু বলা যায় যে হবে সকল বিষয়ে কল্যাণকামী এক বন্ধু অপর বন্ধুকে সৎ পথের দিকে আহ্বান করবে ন্যাক কাজে উৎসাহিত করবে আখিরাতের সফলতা অর্জনের পথ দেখিয়ে দেবে একজন মানুষের জন্য এর থেকে উত্তম কল্যাণ কামিতা আর কি হতে পারে আর কি হতে পারে এর চেয়ে হ্যাঁ যাদের সাথে আমাদের বেশ রয়েছে একটু ভেবে দেখুন তো সেই মানুষগুলোর দুনিয়াবি ব্যাপারগুলোকে আমরা যতটুকু খেয়াল করে থাকি তাদের দিনদারিতা বা দিন সম্পর্কে তাদের কতটুকু জানা আছে সেই ব্যাপারে কে আমরা একটুও চিন্তা করি দিন থেকে যে তাদের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 গুনা থেকে বেঁচে থাকতে সচেষ্ট হবে তা হবে আমাদের জন্য অনেক লাভের মাধ্যম মুসলিমে বর্ণিত হয়েছে মান আলা ফালাহু যে ব্যক্তি কোন কল্যাণের পথ দেখায় সে আমলকারীর অনুরূপ স্বাব পায় তাই আসুন হে প্রিয় ভাই বোনেরা আমরা যেভাবে ওমা নেটওয়ার্কের প্রচেষ্টার দ্বারা নিজেরা উপকৃত হওয়ার কথা বলছি তেমনি ভাবে আমাদের বন্ধু বান্ধব